বাংলা মানবতা সমাধান রিমোদুল রবমিনামলা সঈদ আসলিনবীনা মহমদি আজময়িন ওন আউজ্ল শরিমসলাহ লুক স্মানি তো ভাত্রি মনডো আল্লাহরমিনকরালমিন আমাদের ওপর পাঁচক সলাৎ ফরজ করেছেন এবং আমাদেরকে তার আদেশ দান করেছেন যে আমরা যেন অন্যকেও তার শিক্ষা দিই আমাদের পরিবার পরিজনকেও তার আদেশ যেন প্রদান করি সলাৎ এবং সালাম নাজিল হক ফিয়া নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আমাদেরকে উত্তম পন্থার শিক্ষা দান করেছেন আল্লাহমু সাল্লি আলী আল্লাহ বারিক আলী সম্মানিত ভাতৃমণ্ডলী আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সন্তান সন্ততির প্রতিপালন সম্পর্কে যে তাদেরকে কিভাবে ইসলামিক জীবন জীবনযাপন করাই অভ্যস্ত করতে হবে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পাচক সালাত যেন আপনার ছেলে মেয়েরা কায়েম করে এবং এর জন্য আপনাকে আরম্ভ করতে হবে কোথেকে সে কথা আপনাদের সামনে আমি রসল্লাহ সাল্লা সালামের হাদিস থেকে পেশ করার চেষ্টা করব। আল্লাহ ফখরাবুল্লা আলমিন আল কোরআনে ইরশাদ করেছেন ও আমর আহলা কাবিস সলাহ হে নবী তুমি তোমার পরিবারকে তোমার স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ প্রদান করো আল্লাহ ফাকরাবুল আলমিন সরাসরি সম্বোধন করেছেন নবী করিম সাল্লাহি সাল্লামকে কিন্তু পরোক্ষভাবে তার উম্মতকে এখানে সম্বোধন করা হয়েছে যে তুমি তোমার পরিবার পরিজনকে স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ প্রদান করো ওস্তাবের আলীহা এবং নিজেও তার ওপর ধৈর্য ধারণ করো অটল থাকো আল্লাহ আল্লাপাকের আদেশ হচ্ছে যে আমরা নিজেরাও পাঁচ অক্টো সালাত আদায় করব। এবং নিজের সন্তান সন্ততিদেরকে এই পাঁচ অত্তর সলাতের শিক্ষা দান করবো আদেশ প্রদান করব নবী করিম সাল আলী আসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সোনানি আবু দাউদে এবং হাদিস টি হাসান পে নবী সাল্লি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে হুকুম করছর হয়ে যাবে দেখুন সাত বছর বয়সে নামাজ ফরজ হয় না ছেলে মেয়েদের উপর কিন্তু নবী কী সাল্লাহি সাল্লাম ফরজ হওয়ার আগে থেকে এর প্রশিক্ষণ দিতে বলেছেন এর উপর তরবিয়ত করতে বলেছেন যাতে করে ওই ছেলে যখনই লোক হতে যাবে তখন তার সুন্দর নামাজের অভ্যাস থাকে নামাজের খুঁটি নাটি মাসা মাসাইল যেন তার আগেই শিখে নেই এবং নামাজের সাথে তার এত বেশি ভালোবাসা হয়ে যায় যে সেই নামাজকে সে আগামী জীবনে আর কখনো যেন না ছাড়ে সম্মানিত ভাতৃমণ্ডলী নবী করিমস্লাম সাত বছর বয়সে নামাজের আদেশ প্রদান করতে বলছেন ছেলে মেয়েদের তারপরে বলছেন ওয়াদে বহুম আলিহা ওহুম আবনা আশরে সে নিন তাদের যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন এই নামাজের জন্য তাদেরকে প্রয়োজনে ব্যতরাঘাত করো উদ্দেশ্য হচ্ছে চাপ সৃষ্টি করে তাদেরকে নামাজ পড়িয়ে নাও এই চাপ সৃষ্টি করতে গিয়ে বল প্রয়োগ করতে গিয়ে যদি মারধর করার প্রয়োজন হয় তবে তাও তুমি করতে পারবে তার অনুমতি দিন ইসলামে রয়েছে নবীয় করিম সাল্লি সাল্লাম দশ বছর বয়সে তাহলে বল প্রয়োগ করে চাপ সৃষ্টি করে ছেলে মেয়েদেরকে পাঁচ অক্টো নামাজ পড়াতে বলেছেন সুতরাং আমরা যদি ইসলামিক পরিবার গঠন করতে হয় ছেলে মেয়েদের ইসলামের আলোকে যদি প্রতিপালন করতে হয় তাহলে সাত বছর বয়সে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করব আর দশ বছর হতেই তাদের ওপর চাপ সৃষ্টি করব সাথে করে মসজিদে নিয়ে যাব ছেলেদেরকে মেয়েদেরকে মায়ের সাথে বাড়িতে নামাজ পড়ার আদেশ করব শক্তভাবে এবং এইভাবে তারা সাবালক হওয়ার আগেই এই পাঁচ নামাজে অভ্যস্ত হয়ে যাবে পাঁচ নামাজের যে সোরা দুয়া রয়েছে যেসব বিষয়গুলি রয়েছে সবগুলি তারা মুখস্থ করে নেবে শিখে নেবে এবং সুন্দর নামাজি আল্লাহর বান্দা হয়ে যাবে সম্মানিত ভাতৃমণ্ডলী এই হাদিসে আরও একটি মাসলা উল্লেখ করা হয়েছে ছেলেমেয়েদের সাথে সম্পর্কিত বলছেন রাসুর উল্লা সাল্লামেকো না হুম এবং তাদের এই ১০ বছর বয়স হলে বিছানাগুলি পৃথক পৃথক করে দাও তাদের বিছানা আলাদা করে দিতে হবে প্রত্যেক সেপারেট সেপারেট বিছানায় আর ঘুমাবে এর ব্যবস্থা দিতে হবে আল্লা ফাকবুল আলমিন যদি আপনাকে ব্যবস্থা করার মতো ক্ষমতা দেন দুনিয়ার সব কিছুই করতে পারছেন কিন্তু এই ক্ষেত্রে অনেকের গাফিলতি রয়েছে বা অবহেলাও রয়েছে সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আমাদের পারিবারিক অবস্থা এমন যে আমরা বড় বড় খাট তৈরি করি যাতে একসাথে চারজন পাঁচজন ছেলে মেয়েদেরকে একাকার করে শুইয়ে দিই এটি অন পরিবার এই ক্ষেত্রে আপনি নবী করিম সাল্লা আদেশের বিরুদ্ধাচরণ করলেন যার ফলে সম্ভাবনা রয়েছে আপনার ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার সতর্ক হয়ে যাবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনার ছেলে মেয়েদের দশ বছর বয়স হলে আলাদা আলাদা যেন বিছানের ব্যবস্থা হয় আলাদা আলাদা বিছানার ব্যবস্থা তাদের জন্য আপনি করবেন আজকে আপনি আরব দেশে দেখবেন যে ছোট ছোট ছেলেদের জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা রয়েছে যদি জায়গার অভাব থাকে তাহলে একটি খাটের উপর আরেকটি একটি খাট করা যেতে পারে কিন্তু পাশাপাশি বড় করে খাট তৈরি করে এক জন একটা শোয়ানো এটি শরীয়ত বিরোধী বিষয় শরীয় সম্মত নয় সুতরাং এই ব্যাপারে আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহ পাকের সামনে জাতি করে জবাবদেহি করতে পারেন তার জন্য চিন্তাশীল হবেন নবী কারিম সাহায্যাম এই হাদিসে নামাজের আদেশ দিতে বলেছেন আর একটি হাদিস আবু দাও রয়েছে মাঝে মধ্যে বলছেন যে চর নামাজ পড়তে যায় চর নামাজ পড়তে যায় কিন্তু তাদেরকে নামাজের কোন শিক্ষা দিলেন না নামাজ কোথা থেকে শুরু করতে হবে কোথায় গিয়ে শেষ করতে হবে নামাজ শুরু করে কি বলতে হবে ইস্তিফতার দোয়া নামাজ শুরু করার পরে যে রয়েছে সেই দোয়া শিখালেন না বড়রাও তো আমাদের দেশে ওই সানার একটি দুয়া ছাড়া আর অন্য কোনো দুয়াই জানেন না অথচ সহি রসোর সাল্লা সাল্লামের হাদিসে সুন্দর দুয়া রয়েছে আল্লাহবাইনুয়া বাইন খাতা তো এই দুয়াগুলি মুখস্থ করার আবার চেষ্টা করতে হবে এবং নিজেদেরকে মুখস্ত করতে হবে সুরাতুল ফাতিহার সাথে সাথে কমের পক্ষে দিনে রাত্রে সতেরো রকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন সতেরোটি অতিরিক্ত সুরা মুখস্থ করান তারপরে ধীরে ধীরে আরও মুখস্থ করাতে থাকেন এইভাবে নামাজ শেখাতে হবে নামাজের মধ্যে তিন রকম বিষয় রয়েছে কতক বিষয়গুলি নামাজের রোকন ফরজ সেগুলি সম্পর্কে জ্ঞান দিতে হবে আর নামাজের মধ্যে কতক বিষয় রয়েছে যেগুলি নামাজের ওয়াজেবাদ সেগুলি ছুটে গেলে ভুলবশত ছুটে গেলে সহজ সজদের ঘাটতি পূরণ হবে सेगुली शिखाते हैं जाते इच्छा करना ड़े दे नाम मध्य बाकी सब क्जकर्म कथागुली सुन्नत रेगुलि शिखाते नाम फरजे को छूटे जाए तो नामा रदी रुकु फरज है तो रकतटी है यह सब विषयगुली ऐले मे शिखाते जाते सुंदर भाव में नाम आदाय करते अभ्यस्त है ले नाम कथा नबी करीम हसान बैलमे नामाओता अपन सत्यार अर्थे आल्ला पाके बंदा होते भाई शुद्ध नामज़ ही नहीं नाम जख शिखानो हलो सबालो नाम्ला पक्ष प्रत्येक मानुषर ओपर फरज हो जाए आगे जो नाम संक्रान्त मसला मशाइल सबकिछ अपन ऐले मेरा भलो भाव शिखे नहीं आल्ला रब्बुल आलमीन आखिर के प्राधान्य दीते हैं बलतु से रून आल हयात दुनिया পার্থিব জগৎকে প্রাধান্য দাও তোমার ছেলের পরীক্ষাকে তোমার ছেলের ফলাফলকে দুনিয়ার ফরুকালের ফলাফলকে তুমি কোনোই চিন্তা করো না এই তোমার ছেলে যদি এইভাবে মানুষ হয় যে পরীক্ষার জন্য সে নামাজ ছাড়লো লেখাপড়ার জন্য ভালো ফলাফল করার জন্য দুনিয়ার সে নামাজ ছেড়ে দিলো ফজরে জাগলো না আর জাগালে না তাহলে শুনে রাখবেন সম্মানিত ভাইরা। আপনিও আপনার দায়িত্বে গাফিলতি করার জন্য জবাবদেহি করতে পারবেন না জাহান নামে যাবেন আল্লাহ কল্ল কুমরা প্রত্যেকে দায়িত্বশীল আর এই দায়িত্ব সম্পর্কে মাসুল আল রাইয়াতে জিজ্ঞাসা করা হবে ক্যামতের দিনে আর জবাব না দিতে পারলে সোজা জাহান নামে যেতে হবে ঠিক তেমনই আপনার ওই সাবার লোক ছেলে মেয়েরা যাদের ওপর মায়া করেছেন ভালোবেসেছেন তাদেরকে নামাজ পড়েননি তারাও জাহান্নামে যাবে আপনি দুনিয়ায় সামান্য একটু কষ্ট বরদাস্ত করেন না ছেলের একটু ঘেমে গেছে দেখছেন তখন আপনি তার গা মুছে দিতে শুরু করেছেন ঘুমের অবস্থায় আর সেই ছেলেবে বেনামাজি হওয়ার কারণে নামাজ না পড়ার কারণে জাহান নামে যাবে আগুনে জ্বলবে আপনার চোখের সামনে আপনিও হয়তো জাহান নামে যাবেন আপনার গাফিলতির জন্য গুণার জন্য দায়িত্বহীনতার জন্য আপনি কি তা চান কখন আপনি চাইবেন না সত্যিকার যদি মুসলিম হন সম্মানিত ভাতৃমণ্ডলী এই নামাজের সাথে সাথে রোজার কথা বলি আজকাল আমাদের মুসলিম সমাজে অনেক ভাইরা সাবালোক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না অথচ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাহাবাই ক্যারমগন ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন বিকেল যখন হয়ে যেত তখন তারা কান্নাকাটি শুরু করিয়ে দিত তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের মধ্যে নিয়ে গিয়ে খেলাধুলায় ব্যস্ত করে দিতেন সাহাবাই ক্যারামরা মহিলারা কাপড় চোপড় দিয়ে নেকড়ে দিয়ে তাদেরকে ছোট ছোট পুতুলের মতো খেলনা তৈরি করে দিতেন এবং তা নিয়ে তাদেরকে ব্যস্ত করে দিতেন আর এইভাবে সূর্য অস্ত হয়ে যেত তারপরে তাদেরকে ইফতার করাতেন করিম সাল্লা সাল্লামের সাহাবাইকার জীবনী সম্পর্কে সম্মানিত ভাতৃমন্ডলী এখানে সামান্য বিরতি আমি দিচ্ছি আর তারপরে আপনাদের সামনে আবার আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা আল্লাহরুল আলমিন যেন আমাদেরকে নেহ কামনের দান করেন ছেলে লালন পালনের যেন তফিক দান করেন ছেলে ইসলামী জীবন জীবনযাপন করতে অভ্যস্ত করার জন্য আমাদেরকে মেহনত পরিশ্রম করার যেন তৌফিক দান করেন এবং আমাদের এই কাজে যেন দান করেন সুফহান আরামেফুন ও সালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন। I am Zikralaik. Like. My name is Rusta like. You are the best of people who and tell you what you like and for and believing in Allah. We are the best of people who live in the sky and believe in Allah. <Spanish> My sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. See, the end of the day of the day. Today, the day of the day of the day, the day of the day of the day, the day of the day, राशि देखे भाग्य परीक्षा कर आदर्श परिवार गढ़ते हम देख परी अनुष्ठान पिसाए সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলেমেয়েদেরকে নামাজের শিক্ষার সাথে সাথে রোজার শিক্ষা দেবেন এবং তার সাথে সাথে তাদেরকে কোরআন পড়তে শিখাবেন কোরআনের অর্থ তাদেরকে বুঝতে শিখাবেন এবং তাদেরকে কোরআনে করিমের আয়াত সোরা মুখস্থ করাবার চেষ্টা করবেন যার দ্বারা যতটা সম্ভব হয় আপনি এই ক্ষেত্রে চেষ্টা করবেন ইবনা বাস রাজি আল্লাহ তালা আনহমা বর্ণনা করেছেন বড় হে বর্ণনা করছেন যে দশ বছর বয়সে রসুল সাল্লাই তীর ধান হয়েছে সেই সময় ওয়াকাদ হাফিজুল মহকাম বলছেন যে আমি সেই সময় কোরআনী করিমের সুরাগুলি সব পড়ে মুখস্ত করে নিয়েছিলাম সম্মানিত ভাতৃমন্ডলী ইবিন আব্বাস রাজি এই অল্প বয়সে যে কোরআন কেরিম মুখস্ত করেছিলেন সেই জন্য তাকে আল্লাহ ফকরুল আলমিন এত সম্মানিত করেছিলেন রসুল্লামের দোয়া তার জন্য ছিল আল্লাহ আল্লেমহুল কিতাব ও ফি হুফুদ্দিন আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং দিনের তাকে বোধ শক্তি দান করো অন্য রেবায়তে রয়েছে আল্লেম হত্যা আউইল তাকে তফসিরের জ্ঞান দান করো সমস্ত সাহাবাইকার সমিত ভাতৃমন্ডলী উমার রাজি আল্লাহ তাল্লাহ নাই বড় বড় বয়সপ্রাপ্ত প্রবীণ মানুষরা উমার রাজি আল্লাহ তাল সদস্য হিসাবে পরামর্শ দেওয়ার জন্য তার মজলিসে বসতেন তার সাথে সাথে উমার রাজি আল্লাহ ইবন আব্বাস রাজি আনহম অল্প বয়সের ছেলে তখন হয়তো তার বয়স সতেরো আঠারো বা বিশের এই রয়েছে তিনি সাথে রাখতেন তখন বড় বড় যারা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তাদের খানিকটা মনে বাধা সৃষ্টি করত যে আমরা এখানে বয়স্ক লোকেরা বসে কথাবার্তা বলছি পরামর্শ করছি খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিন পরামর্শ নিচ্ছেন দিচ্ছেন আর এই যুবককে কেন বেকার বেকার আমাদের সাথে বসান এই বিষয়টি টের পেলেন আমিরুল তখন তিনি কোরআনের আয়াতের তফসির জিজ্ঞাসা করলেন এই সুরায় নসর যে রয়েছে যাতে বলা হয়েছে যে ইজা যা নসরুল্লাহি দিনেহ বেহামেরব্বে ফেরু এন্না হুকানবা এর তাফসির জিজ্ঞাসা করলেন পরীক্ষা করার জন্য দেখি কে এর তাফসির বলতে পারে যাই হোক লোকেরা বললো যে এতে রাসুল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহাক আপনাকে বিজয় দান করে দিয়েছেন সুতরাং তারপরে আপনি আল্লাহ আল্লাহাকের তসবি পাঠ করুন এবাদত বন্দি করুন আল্লাহ রব আলমিনের প্রশংসা করুন সুক্রিয়া জ্ঞাপন করুন সব কথা বলা হয়েছে সকলে প্রায় এই ধরনের কথাবার্তা বললো উমার খাতা রাজি আল্লাহ বললেন জীবনা বস তুমি বলো তো এই সুরা সম্পর্কে তুমি কি জানো তিনি বললেন যে হো আজালের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ বলছেন যে হে নবী তোমাকে পৃথিবীতে পাঠাবার যে উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিনকে শক্তিশালী করা আল্লাহর সাহায্য নেমে এসেছে এবং বিজয় চলে এসেছে এবং লোকজনকে দেখছ যে তাদের জন্য এই ইসলাম ইমানের পথ সুগম হয়ে গেছে দলে দলে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে সুতরাং এখন আপনার মিশন যে ছিল তা শেষ হয়ে গেছে ব্যক্তি জীবনের আমলকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করুন এবং পরকালের সম্বল কিছু গ্রহণ করুন ফসাববে হামদের রবে সুতরাং আপনার রবের প্রশংসা বিজড়িত আপনি তসবিহ পাঠ করুন অস্তক এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করুন তিনি ত্রহণ করি সম্মানিত সম্মানিত ভাইরা এই জ্ঞান মানুষকে সম্মানিত করে এই জন্য নবীলের রয়েছে যে নিশ্চয়ই আল্লাহ করেছেন যারা কোরআনের প্রতি ইমান নিয়ে এসেছে যারা কোরআনের চর্চা করেছে যারা কোরআনের তিলাওয়াত করেছে যারা কোরআনের অর্থ বুঝেছে কোরআনই জীবন গড়ে তুলেছে আল্লাহ ফেক তাদেরকে সম্মানিত করেছেন এবং যারা কোরআনে করিম নাজেল হওয়ার পরে সেই কোরানে করিমের প্রতি বিশ্বাস করেনি অথবা বিশ্বাস থাকলে তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেনি কোরআনে করিমের বিধিবিধানের ওপরে আমল করার চেষ্টা করেনি জীবনে বাস্তবায়ন করেনি গাফিলতি করেছে অন্যায় করেছে বিরুদ্ধাচরণ করেছে আল্লাহফাক তাদেরকে অপদস্ত করেন লাঞ্ছিত করেন কিভাবে কীভাবে আল্লাহফাক রব্বুল আলামিন কোরআনে করিম যারা চর্চা করে তাদেরকে সম্মানিত করেন এই জন্য নবী কারিম বলছেন তোমাদের মধ্যে কি চান না যে আপনার মেয়ে শ্রেষ্ঠ মেয়ে হোক সুতরাং সে কোরআন হয় শিখবে অথবা শেখাবে যদি শেখাতে না পারে কমের পক্ষে কোরআনের ছাত্র হবে কোরআন শিখবে আল্লাহ ফরুল আলম যেন আপনাকে আপনার পরিবার আপনার ছেলে মেয়েদেরকে করণ করিম শেখার যেন তৌফিক দান করেন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলম যেন কোরআনই জীবন গড়ে তোলার যেন তৌফিক দান করেন এবং কোরআন দ্বারা এই উম্মাতে মুসলিমাকে যেন আল্লাহ পাক সম্মানিত করেন ইহ জগতে পরকালেও যেন সম্মানিত করেন সম্মানিত ভাতৃমণ্ডলী আপনার ছেলেকে যদি কোরআন করিমের শিক্ষা দেন এবার দু বন্দিগি সুন্দর করে যদি সে কোরআনের আলোকে করে আর ওই কোরআনের প্রতি যদি আমল করে তাহলে সেই ছেলে আপনার জন্য কালকিয়াম কাজে আসবে সেই ছেলে দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে আর পরকালে সেই ছেলে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে সুতরাং এই ক্ষেত্রে গাফিলতি করবেন না পরকালের জন্য একটি বড় সম্বল হচ্ছে যে আপনি সৎ সন্তান তৈরি করুন সৎ সন্তান তৈরি করার উপায় হচ্ছে এবাদত বন্দীগীর ক্ষেত্রে নামাজে যাতে করে আপনার ছেলে মেয়েদের গাফিলতি না থাকে বলেছেন কোন মহিলা যদি তার স্বামীর বাড়ি থেকে দান করে আর এই দান করা সে একটি চাকর ছিল বাড়িতে তার মাধ্যমে করল। মহিলা টাকাটা বের তার স্বামীর ঘর থেকে বের করে বাড়ি বাইরে রয়েছে দরিদ্র নেকি পাবে চিন্তা করতে পেরেছেন একটি টাকা দান করলেন কিন্তু একজন শুধু নেকি পাবে না যেই স্বামীর ঘর থেকে টাকা পয়সা দান করা হলে তার অনুমতি সেই ব্যক্তি নেকি পাবে কারণ এই টাকা পয়সা সম্পদের মালিক তিনি ওই মহিলা যেই ব্যক্তি টাকা পয়সা দেওয়ার আদেশ করলো সেই ব্যক্তি মাধ্যম হইল আর ওই চাকরকে বলল যে দিয়ে আসো সেই ব্যক্তি অতটা পরিমাণে নেই পাবে যতটা তার স্বামীর ধন সম্পদ ব্যয় করে তার স্বামীর নেকি পাবে এইরকমই ওই যে চাকর আপনার বাড়িতে হয়তো চাকর নাই আপনার ছেলেকে পাঠালেন অথবা আপনার ছেলেকে বললেন যাও বাবা এই টাকাটা ফকিরকে দি আসুক আপনার মেয়েকে তাকে এই টাকা পয়সাটা দিয়ে আসো এই তার সাথে দান করায় অভ্যস্ত হলে মন প্রশস্ত হবে আর কৃপণতা বখিলি যে নোংরা চরিত্র সেই চরিত্র দূর হবে আল্লাহ ফকরাবুল্লা আলমিন যেন এইভাবে আমাকে আপনাকে ছেলে মেয়েদেরকে ইসলামের ইসলামী জীবন গড়ে তোলার তৌফিক দান করেন এবং আল্লাহ দিক থেকে ছেলে মেয়েদের তৌফিক দান করেন ক্ষেত্র ছাড়া ছেলে মেয়েদের সাথে আপনি নম্র ব্যবহার করবেন ছেলে মেয়েদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন ছেলে মেয়েদের সাথে আপনি এমন আচরণ করবেন যাতে আপনার আখলাখ চরিত্র থেকে সে চরিত্র শেখে আপনার এবাদত বন্দি এর কিছু অংশ আপনি বাড়িতে করবেন এই বিষয়টি আবাদতের ক্ষেত্রে অত্যন্ত জরুরি মনে করছি আমাদের ভাইরা দেশের মানুষরা অধিকাংশই দেখা যায় যে তারা মসজিদে ফরজ নামাজ পড়লে মসজিদেই সুন্নত পড়ে আসে এমন এমনকি নফলও মসজিদেই পড়ে আসে বাড়িতে পুরুষরা নামাজ পড়তে জানে না পক্ষান্তর এক শ্রেণীর লোক এত গাফিল যে নামাজ পড়লে ওই বাড়িতে ফরজও বাড়িতে পড়ে গুণাগার হয় যারা নামাজ থেকে দূরে সরে থেকে যায় তারা বাড়িতেই নামাজ পড়ে হয়তো তাহলে লারাক তুম সন্নত তোমার নবীর সন্নত এখানে সন্নত মানে ফোকাহামদের ভাষায় সন্ন্যত বলা হয়নি বরু নবী আদর্শকে ছেড়ে দেবে আর এই আদর্শ যদি ছেড়ে দাও তাহলে দলাল তোমরা আপনি এমন নামাজ পড়ছেন যে নামাজ আল্লাপাক আপনার কাছ থেকে পছন্দ করেন না তাড়াহা করে নামাজ সুতরাং আপনি এমন ভাবে করবেন যাতে করে ছেলে আপনার কাছ থেকে ভালো কিছু শিখে আপনাকে আদর্শ হিসাবে গ্রহণ করে তারা নিজেদের এবাদত বন্দিগি সুন্দর করতে পারে নিজেদের আখলাক আমল সুন্দর করতে পারে আল্লাহ ফখর আব্বুল্লাহম যেন আমাদের সার্বিক ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লামের তালিকায় ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করেন ছেলে মেয়েদের সাথে নবী করিম সাল্লাহ আলিয়া ভালো আচরণ করেছেন কখনো মারধর করেননি নবী করিম সাল্লি আসাল্লাম ছেলে মেয়ে তো দূর কথা স্ত্রীকেও কখনো মারধর করেনি নবী করিম সাল্লি সাল্লাম حدیث نبی کونو دن چھلے میدر کو مار کر گیل میرے گرہن کربل عالمین جن تفک دان کربلام سلیند رب اللہ علامین লকার আপনার সম্পদ কে সুরক্ষিত না রাখতে পারেন বিনিয়োগ থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ ক্যাল থর ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য बे इ कर रेट पीस टी डटी मानव যাদের যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানালি শাসন শিখতে দেখুন পুনঃ সম্প্রচার দুপুর দেড় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 शायख अब्दुर रहमान मदानी सान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीस टी बांगल्